আয়শা রদিল্লাহ তোলাহা বলেন নাবী সাল্লাহ সাল্লাম আমাকে আড়াল করে দাঁড়িয়েছিলেন আর আমি হাফশিদের খেলা দেখছিলাম মসজিদের কাছে তারা যুদ্ধাস্ত্র নিয়ে খেলা করছিল এমন সময় উমর রদিল্লাহ তোলাহ্ন এসে তাদেরকে ধমক দিলেন নাবী সাল্লাহুসাল্লাম বললেন হে উমর তাদেরকে অর্থাৎ বানু আরফিদাকে নিরাপদে ছেড়ে দাও